আসসালামুকুমতুল্লাহামিলক শ্রোতা মন্ডলী আমরা ধারাবাহিক আলোচনা করছি ইসলামে অর্থনৈতিক লেনদেন ব্যবসায়িক লেনদেন বিষয় নিয়ে এবং বিশেষভাবে ইসলামী শরীয়তে কি কি শর্তে ক্রয় বিক্রয় করতে হয় কিনে করতে হয় আদান প্রদান লেনদেন করতে হয় এ বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং আমরা একটি বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা করছিলাম বিগত বেশ কয়েকটি পর্বে বিষয়টি হল যে কি কারণে কি কি বিষয়ের কারণে ইসলামী শরীয়তে ট্রানজেকশন তথা আদান প্রদান লেনদেন ক্রয় বিক্রয় ইত্যাদি এগুলো নিষিদ্ধ হয় বা অবৈধ হয় ইসলামের আলোকে এরকম কি কি কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রধান যে কারণটি আমরা চিহ্নিত করেছি আমরা পেয়েছি কোরআনসূন্না থেকে সেটি হলো আলগরার তথা ক্রয় বিক্রয়ের সময় যখন সম্পন্ন হবে ক্রয় বিক্রয়টি তখন তার ফলাফল কী দাঁড়াবে এই ব্যাপারটি যদি ক্রয় বিক্রয়ের চুক্তি করার সময় অনিশ্চিত থেকে যায় মুর আল আ কে বা অর্থাৎ চুক্তি যা হচ্ছে এরপরে যখন চুক্তিটি বাস্তবায়িত হবে ক্রয় বিক্রয়টি যখন সম্পন্ন হবে তখন আসলে রেজাল্টটা কি দাঁড়াবে আলটিমেটলি এই ব্যাপারটি যদি চুক্তির সময়ে অস্পষ্ট রাখা হয় এটাকে যদি ক্লিয়ার না করা হয় তাহলে এর নামই হল গরার এই গরারের কারণে শরীয়ত অনেক ধরনের ট্রানজ্যাকশনকে অনেক ধরনের ব্যবসাকে অনেক ধরনের লেনদেন ক্রয় বিক্রয়কে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে কি কী ক্রয় বিক্রয় ঘরার তথা এই অনিশ্চয়তা অস্পষ্টতা অজ্ঞতার কারণে নিষিদ্ধ হয় প্রিয় দর্শক আজকে আমরা ঘরারের এই প্রভাব দেখব আরেকটা ট্রানজ্যাকশনের মধ্যে আরেক ধরনের লেনদেন যেটা শরীয়তের ক্রয় বিক্রয় তথা বই এর ব্যাপক অর্থের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু সেটা সরাসরি এটাকে বাই বলা হয় না ক্রয় বিক্রয় বলা হয় না বরং সেটাকে বলা হয় ইজারা। তথা রেন ভাড়া কোন জিনিস ভাড়ার চুক্তিতে আবদ্ধ হওয়া এবং ভাড়া মাধ্যমে দুজনের মধ্যে কোন চুক্তি সম্পন্ন হওয়া ভাড়া আদান প্রদান এর মধ্যেও ঘরারের কারণে অনেক ধরনের ইজারা এগুলো নিষিদ্ধ অনেক ধরনের ইজারা এটা শরীয়ত অনুমোদিত শরীয়তের আলোকে সেটার বৈধতা নেই আমরা আজকে দেখব যে ইজারার মধ্যে তথা রেন্ট তথা ভাড়ার মধ্যে কোথায় কোথায় ঘরার বিদ্যমান থাকার কারণে সেই ইজারাটা শরীয়ত অননুমোদিত হয়ে গেল। প্রিয় দর্শক সেই বিষয় যাওয়ার আগে আমরা বলি আসলে ইজারা কাকে বলা হয় রেন্ট কাকে বলা হয় ইসলামী শরীয়তে ব্যাপারে কি বলে ইসলামী শরীয়তে ইজারা হলো তমলিকুল মানাফিয়া কোনো একটি বস্তুর তার যে উপকারিতা তার যে নাফা তার যে ব্যবহার্যতা সেই মানফাত বিক্রি করা পণ্যের মূল বিক্রয় না করে বরং তার দ্বারা যে সার্ভিসটা পাওয়া যায় সেই সার্ভিসটা বিক্রয় করা যেমন কোনো বাড়ি আছে বাড়ি বিক্রয় না করে বাড়িতে থাকার যে সুবিধাটা সেই সুবিধাটা বিক্রয় করা হলো। গাড়ি বিক্রয় না করে গাড়ির যে সার্ভিস পরিবহনের যে সক্ষমতা এটাকে বিক্রয় করা হলো এভাবে যে কোনো বস্তু এটা গোটা পণ্যটাকে বিক্রয় না করে এই পণ্যের দ্বারা যে উপকৃত হওয়া যায় তার সার্ভিসটাকে বিক্রয় করা এটাকেই মূলত ইজারা বলা হয় এবং এটি হলো রেন তো মূলত এটাও আসলে একটা ক্রয় বিক্রয় এখানে বাড়ি বিক্রি করা হয় নাই তবে এই বাড়ির এক মাসের ব্যবহার করার যে উপযোগিতা সেই উপযোগিতাটাকে বিক্রয় করা হয়েছে গাড়ি বিক্রয় করা হয় নাই কিন্তু গাড়ি এক সপ্তাহের জন্য এক মাসের জন্যে পাঁচ মাসের জন্যে একটা মেয়াদের তার যে ব্যবহার করার যে উপযোগিতা সেই উপযোগিতাটাকে বিক্রয় করা হলো তাহলে এখানেও ব্রড সেন্স থেকে বলা যায় যে এখানেও একটি ক্রয় বিক্রয় সম্পন্ন হচ্ছে তবে সেই ক্রয় বিক্রয়টি একেবারে কোনো পণ্যের নয় বরং পণ্যের যে উপযোগিতা তার ব্যবহার করার যে বিষয় সেই সার্ভিস তথা তার যে উপকারিতা সেই উপকারিতাটুকু বিক্রয় করা হলো এর নামই হল ইজারা তথা রেন ভাড়া ব্যয়ের মধ্যে ক্রয় বিক্রয়ের মধ্যে যেইভাবে ঘরারের প্রভাব থাকার কারণে অনেক ধরনের ক্রয় বিক্রয় শরীয়ত এলাও করল না ঠিক তেমনিভাবে ইজারার মধ্যেও ভাড়ার মধ্যেও যদি এই ধরনের থেকে যায় যেটা এখানে ঘরার তথা অনিশ্চয়তাকে সৃষ্টি করে অনিশ্চয়তার জন্ম দেয় তাহলে সেটাও ঘরার ঠিক একইভাবে ইজারার মধ্যেও অনেক ধরনের ইজারাকে অবৈধ প্রতীয়মান করবে শরীয় সেটাকে অবৈধ বলে ঘোষণা করবে আমরা প্রিয় দর্শক এখানে এমন কিছু ঘরারের রূপ নিয়ে আলোচনা করব যেগুলো ইজারার মধ্যে পাওয়া যায় ভাড়ার মধ্যে যে সকল ক্ষেত্রে গরার পাওয়া যাওয়ার কারণে সেই সকল ইজারাগুলো শরীয়ত অনুমোদিত করে সাব্যস্ত হবে যেমন এক নম্বর হতে পারে আল অরবুন ভাই অরবুন যেমন নিষিদ্ধ ইজারাতুল অরবুনও একইভাবে নিষিদ্ধ অর্থাৎ কিছু টাকা কিছু সম্পদ দেয়া হলো কিন্তু কথা হলো এই যেটা যে দেওয়া হলো যদি রেন্ট কার্যকর হয় ভাড়াটা যদি কার্যকর হয় তাহলে এটা ভাড়ার অন্তর্ভুক্ত বলে সাব্যস্ত হবে অন্যথায় এটা কাটা যাবে এটা আর ফেরত পাওয়া যাবে না এইভাবে যদি যারা নেওয়া হয় তাহলে এখানে মারাত্মক ধরনের ঘাড়ার অনিশ্চয়তা বিদ্যমান কারণ যেই টাকাটা তাকে দেয়া হচ্ছে দেওয়ার সময় এই টাকাটা আসলে কিভাবে যাচ্ছে এটা কিন্তু স্পষ্ট নয় এটা কি ক্রেতার কাছ থেকে অর্থাৎ ভাড়ায় যে গ্রহণকারী ভাড়াটিয়ার কাছ থেকে মালিকের কাছে এটা তার ভাড়া নেওয়া পণ্যের তার ভাড়া হিসেবে যাচ্ছে না এটা এমনিতেই তার হস্তগত হয়ে যাচ্ছে কিভাবে এ ব্যাপারটা কিন্তু স্পষ্ট নয় এর ব্যাপারে ঘরার বিদ্যমান থাকার কারণে এই ধরনের টাকা এইভাবে প্রদান করা এটা বৈধ নয় প্রিয় দর্শক ঠিক তেমনি ভাবে ইজারার মধ্যে আরেকটি নিষিদ্ধ রূপ হল আল ইজারাত যদি বলল যদি প্রতি মাসের ভাড়া মাসে দিয়ে দেন অথবা নগদ যদি একক্ষণ এককালীন যদি ভাড়া দেন তাহলে ভাড়া একশো টাকা বা এক হাজার টাকা দশ হাজার টাকা আর যদি ভাড়া পরে দেন এক বছর পরে দেন বাকিতে দেন তাহলে ভাড়া হলো আর একটু বেশি একশো টাকার জায়গায় একশো টাকা এক হাজার টাকার জায়গায় এগারোশো টাকা এভাবে দুটি ভাড়াকে দুটি অপশন হিসাবে রাখা হলো কিন্তু কোন একটা অপশান ফাইনাল করা হল না এভাবেই চুক্তি সম্পন্ন হয়ে গেল এবং চুক্তির মজলিস থেকে ক্রেতা বিক্রেতা উভয়ে অথবা যে কোনো একজন এই মজলিসের আগ পরিত্যাগ করে চলে গেল তাহলে সেই ক্ষেত্রে এটি নিষিদ্ধ গর অন্তর্ভুক্ত থাকার কারণে এই রেন্ট চুক্তি এটা বিশুদ্ধ হবে না সরিয়া সম্মত হবে না সরিয়া এটাকে অ্যালাউ করবে না প্রিয় দর্শক ঠিক তেমনি ভাবে এখানে বাইয়ের মধ্যে ক্রয় বিক্রয়ের মধ্যে এমন একটি ব্যাপার ছিল ভবিষ্যতের দিকে কোনো একটি বিষয়ের সম্পৃক্ত করে সেই বিষয়টিকে যদি বিক্রয় করা হয় এমন একটি বস্তু ক্রয় করা হল যেটি দেওয়া হবে জানুয়ারি মাসের এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখে সে পণ্য হস্তান্তর করবে এবং জানুয়ারি মাসের এক তারিখেই সে পণ্যের মূল্য দিবে চুক্তি হচ্ছে এখন ক্রয় বিক্রয় হচ্ছে এখন কিন্তু পণ্য এবং মূল্য উভয়টার পরিশোধ হবে জানুয়ারি মাসের এক তারিখ এই ধরনের ক্রয় বিক্রয় এটি নিষিদ্ধ ছিল কিন্তু ইজার ক্ষেত্রে রেন্টের ক্ষেত্রে এটি আবার বৈধ যদি বলা হয় যে ঠিক আছে যে তোমাকে আগামী মাসের এক তারিখ থেকে অথবা পরের মাসের এক তারিখ থেকে তোমার কাছে আমি পাশা ভাড়া দিলাম তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের চুক্তি যদি আগাম করা হয় তাহলে এই চুক্তি এটা কার্যকর এবং এই চুক্তি বৈধ বলে সম্মত বলে গণ্য হবে এখানে একটু ডিফারেন্স রয়েছে পার্থক্য রয়েছে ইজারার সাথে ব্যয়ের সাথে ক্রয় বিক্রয়ের সাথে আর রেন্টের সাথে বায়ে এবং রেন্ট এই দুইটার মধ্যে ভাড়ার মধ্যে আর বিক্রয়ের মধ্যে এখানে একটি মৌলিক পার্থক্য কারণ এই যে ক্রয় বিক্রয়ের মধ্যে এই ধরনের ভবিষ্যতের দিকে ভবিষ্যৎ সময়ের দিকে সম্পৃক্ত করে কোনো কিছু ক্রয় বিক্রয় করলে সেটি বৈধ ছিল না ভাড়ার বিদ্যমান থাকার কারণে কিন্তু যদি ব্যাপারটি রেন্টের হয় তাহলে ভাড়ার যদি হয় তাহলে এটি বৈধ বৈধ হওয়ার কারণ হলো এই যে এখানে আসলে ভাড়ার মধ্যে যে একটা বিক্রয় কিন্তু কি বিক্রয় জিনিসের উপকারিতা এবং তার উপযোগিতা ব্যবহার করার যে উপযোগিতা সেটা বিক্রয় করা হয় তো সেই ব্যবহার করার উপযোগিতা সেটা এমন একটা বস্তু সেটা যখন যতটুকু ব্যবহার করা হবে তখন গেছে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব বিরতি থেকে সেই বিষয়ে আমরা আরেকটু আলোচনা করব। বিরতির সময়টুকু তো আমাদের সাথেই থাকুন निकृष्ट पथ हलोरियत नाम सृष्टि राजी कर संगे सा कमना कर সে করে কি ভাবে পাবেন সাক্ষাৎ জানতে হলে দেখুন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্সলাম সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও হেল।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 নাইক দেখুন অর্ধাঙ্গিনী কাল রাত্রি বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি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 আসসালামু আলিকুম রহমতুল্লাহ দর্শক আমরা বিরোধীর আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে রেন ভাড়া বা ইজারা এটা যদি আল মুজাফা ইল আল মুস্তাকবিল হয় তাহলে বৈধ কিন্তু আল বায় আল মুস্তাকবিল আল মুজাফ ইল আল মুস্তাকবিল এটি বৈধ নয় বিক্রয় করলাম এই শর্তে যে আমি পণ্য দু মাস পরে দেব এবং দু মাস পরেই আদান প্রদান হবে কিন্তু চুক্তি হয়ে গেল এখন এটা শরীরের এলাও করে না নিষিদ্ধ কিন্তু যদি এই সেম এই ব্যাপারটাই যদি ভাড়ার ক্ষেত্রে হয় যে আমি বাড়ি ভাড়া দিলাম দু মাস পর থেকে তুমি এই বাড়ি বুঝে নিবে এখানে তুমি দু মাস পরে তুমি ভাড়া পাবে চুক্তি হয়ে গেল তাহলে এটা বৈধ পার্থক্যের কারণটা হলো এই মৌলিক যে আসলে ক্রয় বিক্রয়ের সময় এমন জিনিসই ক্রয় বিক্রয় করতে হয় যেটা বর্তমান সময়ে প্রেজেন্ট সময়ে যেটা বিদ্যমান যেটা অস্তিত্ব আছে সেই জিনিসই ক্রয় বিক্রয় করতে হয় কিন্তু ভাড়া যে জিনিসের হয় ভাড়ার মধ্যেও তো আমরা আগেও আলোচনা করেছি যে ভাড়ার মধ্যেও কিন্তু একটা ক্রয় বিক্রয় রয়েছে ভাড়ার মধ্যে ক্রয় বিক্রয়টা কি ভাড়ার মধ্যে এমন ফাহাতটাকে বিক্রয় করা হয় যেই জিনিস দ্রব্যের যে ব্যবহার করার উপযোগিতা সেই ব্যবহার করার উপযোগিতাটাকে এখানে বিক্রয় করা হয় ব্যবহার করার উপযোগিতা এটা এমন একটা বিষয় যেটা প্রেজেন্ট সময়ে বর্তমান সময়ে সেটা বিদ্যমান হতেই পারে না উপযোগিতা কোনো একটা জিনিসের তখনই বিদ্যমান হয় যখন সেটাকে ইউজ করা হয় যখন সেটাকে ব্যবহার করা হয় তখনই তার উপযোগিতাটা বিদ্যমান হতে থাকে অস্তিত্বে আসতে থাকে তখন সেটা হ্যান্ডওভার হতে থাকে কাজেই এটা ক্রয় বিক্রয়ের সময় ইজারা আকদে ইজারার যে মূল ম্যাটার সেটা ওটা থাকে না বরং সেটা ভবিষ্যতেই সেটা অস্তিত্বে আসে তবে হ্যাঁ যেই জিনিস ভাড়ায় দেওয়া হবে সেই জিনিসের উপস্থিতি সেটা ভিন্ন কথা আমরা এখানে বলছি যে হ্যাঁ ভবিষ্যতে কোনো একটা জিনিস ভাড়ায় দেওয়া হবে ভাড়াটা ভবিষ্যতের জন্য সে চুক্তি করলো যে আগামী দুই মাস পরে পাঁচ মাস পরে এক বছর পর থেকে আমি ভাড়া নিলাম এভাবেও যদি চুক্তি করে তাহলে এই চুক্তি এই জন্য কার্যকর হবে ভারার যে উপযোগিতা ব্যবহারের যে উপযোগিতা সেটা এমন একটা বস্তু যেটা চুক্তির সময়ে কখনোই বিদ্যমান হয় না কারণ চুক্তির সময়টাতে তো আর ব্যবহার করবে না ব্যবহারটা তো চুক্তির পরেই করবে তো চুক্তির পরের ব্যাপারটা যেটাই সে পাবে ভবিষ্যতের ব্যবহার পেল বর্তমানের ব্যবহার তো আর সে পেল না বর্তমানের উপযোগিতা তো সে ভোগ করলো না সে ভোগ করছে ভবিষ্যতের উপযোগিতাই তাহলে আক্ত ইজারার মধ্যে যেই জিনিসটার লেনদেন হয় সেটা ভবিষ্যতেই অস্তিত্বে আসে সেটা বর্তমানে অস্তিত্ব থাকার বিষয়েই নয় কাজে এই জন্য আক্ত বা ইয়ের মধ্যে আল মুজাফ ইল আল মুস্তাকবেল এটা অবৈধ ভবিষ্যতের দিকে সম্পৃক্ত করে কোনো জিনিস ক্রয় বিক্রয় করলে সেটা অবৈধ হয় কিন্তু ভবিষ্যতের দিকে সম্পৃক্ত করে বা ভবিষ্যতের জন্য কোন জিনিসের ইজারা তথা ভাড়ার চুক্তি করলে সেই চুক্তিরা শরীয় সম্মত হয় এবং সেটা শরীয়ত অ্যালাউ করে ঠিক তেমনিভাবে আরেকটি বিষয় আমরা এখানে দেখছি সেটি হলো এই আল ফি মাহাল্ল ইজারা। যদি যেই জিনিসকে নিয়ে ভাড়া দেওয়া হবে সেটার মধ্যে যদি অস্পষ্ট থেকে যায় অর্থাৎ কোন বাড়ি ভাড়া দেওয়া হবে কোন গাড়ি ভাড়া দেওয়া হবে এটার যদি কোনো স্পষ্ট ধারণা না থাকে এটাই যদি অস্পষ্ট থেকে যায় তাহলে এখানে গারার এমন এক গার যেই গারারের কারণে পূর্ণমাত্রা অস্পষ্টতা বিদ্যমান কাজে এ কারণে আক্তদে ইজারা তথা ভাড়ার চুক্তি এটা শরীয়ত এলাও করবে না এটা অগ্রহণযোগ্য বলে সাব্যস্ত হবে প্রিয় দর্শক ঠিক তেমনি ভাবে আক্তদে ইজারার মধ্যে তথা ভাড়ার চুক্তির মধ্যে যদি সেটি ভবিষ্যতে পরিশোধযোগ্য ভাড়ার ভিত্তিতে যদি চুক্তি হয়ে থাকে তাহলে ভাড়া পরিশোধ করার সময় আজাল এটা নির্ধারিত থাকতে হবে যদি এককালীন আগাম ভাড়া দিয়ে দেয় তাহলে সে নগদ ভাড়া হলো আর যদি পরে ভাড়া দেয় ব্যবহার করার পরে ভাড়া দিবে তাহলে তো এটি সময় নির্ধারিত থাকতে হবে যে কবে ভাড়াটা সে পরিশোধ করবে আজল যদি মালুম না থাকে সময় যদি যেন না থাকে তাহলে এখানে ঘরার বিদ্যমান হবে আর ঘরার বিদ্যমান হওয়ার কারণে সেই চুক্তি এটি অকার্যকর বলে বা শরীর অনুমোদিত বলে এটি প্রমাণ হবে অথবা যদি এমন কোনো সময় নির্ধারণ করা হলো যে সময়টা এটা আনসারটেন অনিশ্চিত সময় এভাবে যদি কোনো সময় নির্ধারণ করা হয় যেমন বলা হলো হাবালুল হাবালা যখন বকরির বাচ্চা হবে তখন ভাড়া পরিশোধ করব, যখন গরুর বাছুর হবে তখন ভাড়া পরিশোধ করব। এমন কোনো সময়ের সাথেও যদি বা এমন কোন ঘটনার সাথে যদি ভাড়া পরিশোধ করাকে জুড়ে দেওয়া হয় যার সময় অনিশ্চিত তো এই অনিশ্চয়তার সময়ের সাথে ভাড়া পরিশোধ করার সময় নির্ধারণ করলে ধরে সেটাও একটি ঘরের অন্তর্ভুক্ত স্রোত হবে এবং সেই সময়ও এটি এই ধরনের চুক্তি বা এই ধরনের ভাড়া সরিয়ে তেলাও করবে না ঠিক তেমনিভাবে এমন জিনিসের ভাড়াও বৈধ নয় যেই জিনিস হস্তান্তর উপযুক্ত না যেমন জিনিসের বিক্রি করা বৈধ নেই যে জিনিস হস্তান্তর করার সুযোগ নেই ঠিক তেমনিভাবে যে জিনিসের হস্তান্তর করা সুযোগ নেই সেই জিনিস ভাড়া দেওয়া বৈধ না যেমন ঘোড়া পালিয়ে গেছে উট পালিয়ে গেছে গাড়ি হারিয়ে গেছে সে হারানো গাড়ি এটা এখন ভাড়া দিচ্ছে তাহলে যে জিনিস মাকদুরত্তা স্লিপ নয় যে জিনিস হস্তান্তর উপযুক্ত নয় সেই জিনিসের বিক্রয় করা যেমন বৈধ নয় কারণ গাড়ার পাওয়া যায় সেই জিনিস ভাড়া দেওয়া বৈধ নয় কারণ তার মধ্যে ঘাড়ার তথা অস্পষ্টতা এবং অনিশ্চয়তা বিদ্যমান সর্বশেষ আমরা আঁকদিন ইজারার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যেই জিনিস বিদ্যমান নেই ইজারতের মাদুম যে জিনিস এখনও বিদ্যমান হয় নাই অস্তিত্বে আসে সেই জিনিসের বিক্রয় যেরকম অবৈধ সেই জিনিস ভাড়ায় দেওয়া অবৈধ যেমন এখনো বাড়ি করা হয়নি এখনো গাড়ি এটা কেনা হয়নি এখনো উটের বাচ্চা হয়নি সেই উটের বাচ্চা এটা ভাড়া দিয়ে দিলাম যে উটের বাচ্চা বড় হলে তুমি এটা রেন্ট হিসেবে ব্যবহার করবা বাড়ি করা হয় নাই বাড়ি করা হলে তারপর তোমাকে ভাড়া দিলাম এইভাবে যেই জিনিস এখনো বিদ্যমান হয় নাই অস্তিত্বের মধ্যে আসেনি সেই জিনিসের বিক্রয় করা যেরকম অবৈধ সেই জিনিস যদি ভাড়ার চুক্তিতেও আদান প্রদান করা হয় বা ভাড়ার চুক্তিও যদি করা হয় সেই জিনিসের উপর তাহলে সেটাও একইভাবে শরীয়ত এড়াও করবে না কারণ এখানেও গরার তথা নিষিদ্ধ সেই অস্পষ্টতা বা আমরা অনিশ্চয়তা বলি অথবা সেটাকে অজ্ঞতা বলি যে ব্যাপারটা সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা যে ভাড়া প্রদানকারী ভাড়াটিয়া এবং যে ভাড়ায় দানকারী মালিক তাদের উভয়ের সামনে এই বিষয়টা স্পষ্ট হতে হবে প্রিয় দর্শক আমরা গরারের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকে যেগুলো ইজারার মধ্যে তথা ভাড়াটিয়া চুক্তির মধ্যে যেই সকল উপায়গুলো যে সকল রূপগুলো গাড়ার অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই সকল চুক্তি এবং এই সকল ইজারা তথা এই সকল ভাড়া নিষিদ্ধ তাহলে শুধুমাত্র একটি জায়গায় আমরা বাইয়ের তথা ক্রয় বিক্রয়ের মধ্যে গাড়ার আর ইজার মধ্যে গাড়ারের একটি ক্ষেত্রে আমরা পার্থক্য পেলাম সেটি হলো। যে ভবিষ্যতে সাথে সম্পৃক্ত করে যে আগামী দুই মাস পরে এক মাস পরে তিন মাস পরে আমি তোমার কাছে এই জিনিসটা বিক্রয় করলাম যে তিন মাস পরে আমি তোমাকে জিনিসটা হস্তান্তর করব তাহলে ভবিষ্যতের দিকে সম্পৃক্ত করে কোনো জিনিসের বিক্রয় এটি কারারের অন্তর্ভুক্ত যে কারার নিষিদ্ধ কিন্তু ভবিষ্যতের দিকে সম্পৃক্ত করে যদি ভাড়া দেওয়া হয় তাহলে এটা এমন নয় এটা নিষিদ্ধ কারণটাও আমরা ব্যাখ্যা করেছিলাম কারণ হলো এই যে কারণ আব্দুল ইজারাক ভাড়ার চুক্তি এটা ক্রয় বিক্রয়ের চুক্তি থেকে সম্পূর্ণ ডিফারেন্ট ভিন্ন একটা ব্যাপার বিক্রয় হয় কোন জিনিসের যে আইন এটাকে বলে আইন অর্থাৎ মূল জিনিসটা বিক্রয় হয় এটার নাম হলো ব্যয় আর ভাড়ার মধ্যে একটা জিনিসের বিক্রয় হয় সেটি কোনো আইন নয় কোনো বস্তু নয় বরং বস্তুর ব্যবহার উপযোগিতা এটি হলো বিক্রয় হয় আর বস্তুর ব্যবহার উপযোগিতা এটি এমন একটি বিষয় যে এটি ভবিষ্যতেই এটা দিতে হয় এটা বর্তমানে দেয়া যায় না আমি আগামী মাসের ভাড়ার যে উপযোগিতা ব্যবহার করার যে উপযোগিতা আমি তার কাছে ভাড়ায় দিলাম সেটা আমি আজকে হস্তান্তর করতে পারবো না আজকে আমি তাকে বাড়ি হস্তান্তর করতে পারব কিন্তু আগামী মাসের যে ব্যবহার উপযোগিতা এটা তো সে আগামী মাসেই ভোগ করবে এবং আগামী মাসেই সেই উপযোগিতাটা পাওয়া যাবে আজকে তো সেটা পাওয়া যাবে না কাজে যেই জিনিস যেটা ভবিষ্যতের জিনিস সেটা বর্তমানে তো উপস্থিত হতেই পারে না এই কারণে ভাড়ার মধ্যে এটা করা যেতে পারে যে কেউ এভাবেই চুক্তিতে ভাড়া করলো যে আমার এই বাড়ি আগামী পাঁচ মাস বা ছয় মাস পর থেকে তোমার কাছে ভাড়া দিলাম সেও এভাবেই চুক্তি নিল যে আগামী ছয় মাস পর থেকে আমি তোমার বাড়ি ভাড়া করলাম চুক্তি সম্পন্ন হয়ে গেল এটা আকদে ই যারা সেই শরীয়তের দৃষ্টিতে কিন্তু যদি এভাবে বলে যে আমি তোমার কাছে এই জিনিসটা বিক্রি করলাম ছয় মাস পরে হস্তান্তর করব আর সে বলল যে আমি এই জিনিসটা ক্রয় করলাম ছয় মাস পরে আমি তোমার কাছ থেকে বুঝে নিব তাহলে এই ক্রয় বিক্রয়টা নিষিদ্ধ হবে আর হুবহু একইভাবে যদি ভাড়া চুক্তি করা হয় ভাড়াটা বৈধ বলে সাব্যস্ত হবে প্রিয় দর্শক আমাদের সময় আজকে এখানেই শেষ আজকের মতো আমরা এখানেই বিদায় নিব গাড়ার সম্পর্কে আমরা আঁকতে ইজারার মধ্যে ভাড়াটিয়া চুক্তির মধ্যে গাড়ারের কি প্রভাব সেটা নিয়ে আমরা আলোচনা করলাম আর পরবর্তী আলোচনায় আমরা দেখব যে গাড়ার গাড়ারের কি পরিমাণ আসলে অনিশ্চয়তা অস্পষ্টতা এটা শরীয়ত কতটুকু এলাও করে কতটুকু এলাও করে না এই বিষয়টি সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা পরবর্তী পর্বে করব পরবর্তী পর্বে ইনশাল্লা আপনারা সকলেই সেই পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ওসলাল্লাহ আরনবী রম্মি আবাকাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ निकट कुरानी कार्यक्रम क्यों कर खेत कर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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় আপন সম সকাল সাড়ে ছটায় বাংলাদেশে আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টাম এটি মানবজাতির জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথপ্রদর্শক